বাংলা মানবতার Samadhan. দর্শক শ্রোতা বাংলায় আয়োজনে আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন শুরুতেই আপনাদের স্বাগত জানাচ্ছি সুপ্রিয় বাই বোনেরা আপনারা জানেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে ইতিমধ্যে আমরা আপনাদের সাথে আলোচনা শুরু করেছি বিষয়টি একজন আদর্শ মুসলিমের করণীয় বর্জনীয় আদর্শ মুসলিম ব্যক্তি সত্যিকার ইসলামের নির্দেশনাকে জীবনে বাস্তবায়ন করার মাধ্যমে আল্লাহ হাব্বুল আলমিনের নৈকট্য লাভ করার চেষ্টা করবে আল্লাহ রাবুল আমি সন্তুষ্টি লাভ করার জন্য চেষ্টা করবে এবং সেদিকে মানুষদেরকে আহ্বান করবে গত পর্বে আমরা বর্জনীয় কতগুলো দিক তুলে ধরেছি আমরা বলেছি একজন আদর্শ মুসলিম ব্যক্তি কবিরা গুনহাসমূহ পরিহার করবে বর্জন করবে কবিরা গুণার পরিচয় জানবে কবিরা গুনহাকারীর হুকুম সম্পর্কে জানবে গত পর্বে এই বিষয়টি আমরা আপনাদের সাথে শেয়ার করতেছিলাম আলোচনা করতেছিলাম রসুল সাল্লাহ সাল্লাম যে বলেছেন সুন্দরভাবে যে হাদিসটি জাবির ইন আব্দ রাজি আলাহামকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাদ করেছেন শেফা কাবাই রি যে আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনা করবে তাদের জন্য আমার শেফাহাত হবে হাদিসটি বর্ণনা করেছেন ইব রিহান বুস্তিরহমতুল্লাহ তা সহিদি বর্ণনা করেছেন হাদিস নম্বর হাজার হাদিসটি এই হাদিসের মাধ্যমে স্পষ্ট সাব্যস্ত হলো যেটি সেটি হলো রসুল্লাহ সাল্লাউুল ইসলাম উম্মাতের মধ্যে যারা কবিরা গুণা করবে তাদের জন্য সাফাৎ করবেন তাদেরকে উম্মাতের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে সুতরাং এই ধারণা করার অবকাশ নেই সুযোগ নেই যে খারিজি সম্প্রদায় সহ অন্যান্য সম্প্রদায় বিভ্রান্ত সম্প্রদায় লোকেরা ধারণা করেছে যে কবিরা গুণাকারী ব্যক্তি কাফের এই ধারণা করার কোনো সুযোগ নেই তারপর সাল্লা সাল্লা বলেছেন যে আমার সুপারিশ হবে কবিরা গুনাকারীর জন্য তাহলে বোঝা গেল যে কবিরা গুনাকারের জন্য দোয়া করা হবে সুপারিশ দোয়ার অন্তর্ভুক্ত রসুল সাল্লা ইসলাম তাদের জন্য আল্লাহ আবুল্লাহ আলমীর কাছে দোয়া করবেন সুপারিশ করবেন যাতে করে আল্লাহ আবুল্লা আলমিন তাদেরকে ক্ষমা করে দেন এবং জান্নাত করেন এখানে আমরা বুঝতে পারলামত উদ্দিন আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম যাদের জন্য সুপারিশ করবেন তাদের মধ্যে কবিরা গুনহাকারী ব্যক্তিও থাকবেন কবিরা গুনহাকারী এই সুপারিশটুকু লাভ করবেন আরেকটি হাদিস আমি আপনাদেরকে জানাব যে হাদিসটি জাবেদিল্লাহ রাজি আল্লাহ বর্ণনা করেছেন তিনি বলেন রসুল আল্লাহ সাল্লামের স্বাদ করেছেন কোনুলকেই এই সুযোগটুকু দিয়েছেন যে আল্লাহ রাবুল আলমীর কাছে একটি দোয়া তারা করতে পারবে করেছেন উম্মতের সুবিধার জন্য উম্মতের কল্যাণে প্রত্যেক নবী সেই দোয়াটুকু করেছেন প্রত্যেক নবী উন্মতের জন্য সেই উত্তম দোয়া যে দোয়াটকু আল্লাহ আলমের কাছে গ্রহণযোগ্য সেই দোয়াটুকু করেছেন বলেন আমি আমার দোয়াকে পিছিয়ে দিয়েছি কেয়ামতের দিন আমার উন্মতের সুপারিশ হিসেবে কেয়ামত পর্যন্ত সেটাকে পিছিয়ে দিয়েছি আমি রেখে দিয়েছি কেয়ামতের দিন আমি সুপারিশ করবো আমার জন্য এবং আমার উম্মের কেয়ামতুদ্দিন যাতে উমেদ সুপারিশ টুকু লাভ করতে পারে আমার সেজন্য আমি সেটা দেখে দিয়েছি এই দোয়াটুকু আমি কেয়ামতিয়ে দিয়েছি কেয়ামতের দিন এর মাধ্যমে রসুলামের দিন উম্মের সাফাহাতের বিষয়টি আমরা নিশ্চিন্ত আমি জানতে পারলাম হাদিসটি ইব্রাহিম বস্তির রহমতুল্লাহ মনে করেছেন ছ হাজার চারশো এবং হাদিস সহি সাব্যস্ত হয়েছে সুপ্রিয় দর্শক ভাই বোনেরা এর মাধ্যমে আমাদের কাছে যেটি স্পষ্ট হল সেটি হচ্ছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম উম্মাতের জন্য সুপারিশ করবেন এবং সুপারিশের এই বিষয়টি রসুল্লাহ সাল্লা সাল্লাম কইয়ামতের দিন পর্যন্ত রেখে দিয়েছেন যে কামত এ দিন রসুল সাল্লা সাল্লাম উম্মাদকে সুপারিশ করবেন উম্মাতের মধ্যে যারা কবিরা গুণা করবে তাদের কথা একবার উল্লেখ করেছেন কিন্তু ইহাদিসের মধ্যে কবিরার গুণা কথা উল্লেখ করা হয়নি তবে সুপারিশটা তাদের জন্যই হবে যারা কেয়ামতের দিন আটকা পড়ে যাবে যারা কেয়ামতের দিন না জাহাতের জন্য অভাবে পড়ে যাবে যাদের এমন আমল নামা থাকবে না যে আমল নামা তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারে তাদের জন্যই তো সুপারিশ হবে যারা জান্নাতে চলে যাবে তাদের জন্য সুপারিশ খুব বেশি প্রয়োজন হবে না যেহেতু আল্লাহ সুবাহ মেহবানি করে তাদেরকে জান্নাত দিয়ে দিবেন তাই সুপারিশ ওই সমস্ত ব্যক্তির জন্য হবে এটাই বোঝা যাচ্ছে হাদিস থেকে সুপ্রিয় দর্শক ভাই বোনেরা এখানে একটি বিষয় আমি দৃষ্টি আকর্ষণ করবো সেটি হচ্ছে এই রসুল্লাহ সাল্লাহ হাদিস থেকে বোঝা যাচ্ছে রসুল সাল্লা ইসলাম কেয়ামত উদ্দিন সুপারিশ করবেন এই কি মূলত একদল লোক বিভ্রান্তির কারণে অপব্যাখ্যা করেছে এইভাবে কেউ কেউ মনে করে থাকেন যে রসুল সাল্লাহাম সুপারিশ বলতে হাদিসের মধ্যে বোঝানো হয়েছে রসুল সাল্লাহ উম্মাতের জন্য দুনিয়াতে যে ইস্তেফার করবেন ক্ষম প্রার্থনা করবেন সেটাকে বোঝানো হয়েছে তাই কেয়ামতুদ্দিন রসুল সাল্লাহাম সুপারিশ করবেন এটাকে একদল লোক অস্বীকারী করেছে বলেছে রসুল সাল্লা ইসলাম সুপারিশ করবে না এই চিন্তা করা সুযোগ নেই যে কেয়ামতুদ্দিন রসুল সাল্লা উল্লি ইসলাম সুপারিশ করবে বরং এটা তারা বোঝানো হয়েছে দুনিয়াতে রসুল সাল্লা ইসলাম তার উম্মাদের জন্য যে ইস্তেফার করবেন সেটাকে বোঝানো হয়েছে আল তহকিক মাহকিক উলামা এখরাম তাদের বক্তব্যের মধ্যে বলেছেন হাজা তো একেবারে স্পষ্ট ভুল কারণ রসুল সাল্লাহ ইসলাম সুপারিশের কথা উল্লেখ করে জানিয়ে দিয়েছেন ইয়াউমাল দিন বলে দিয়েছেন আমার উম্মাতের জন্য সুপারিশ হিসেবে আমি রেখে দিয়েছি বক্তব্য জানা কথা রাসুল সাল্লা সুপারিশ করবেন আল্লাহ রবির কাছে সুপারিশ দুনিয়াতে কেন করবেন দুনিয়াতে সুপারিশের মশালা আসেনি দুনিয়াতে তো তো ক্ষমা এর তও বা এর মাসে আলাহ আল্লাহ রাবুল্লাহ আলাহ দুনিয়াতে সুপারিশের মাসাল আসবে না তাই এই ব্যাখ্যাটুকু যারা করেছেন তারা আরেক বিভ্রান্তির মধ্যে রয়েছেন সুপ্রিয় দর্শক বাইবেরা এখানে একটি বিষয় আমি আপনাদেরকে আলোচনা করতে চাই সেই বিষয়টি হচ্ছে এই কিয়ামতের দিন কঠিন সময়ে যখন না জাতের জন্য কোনো পথ মানুষের থাকবে না মানুষের নে কাম ছাড়া অথবা রসুল সাল ইসলামের সুপারিশ ছাড়া অথবা আল্লাহ রব্বুল আলমিনের ক্ষমা ছাড়া ওই কঠিন সময় একজন বান্ধা সত্যিকার ভাবে সুসলামের সুপারিশ পেতে হলে এই শর্তটুকু পূরণ করতে হবে সেটা হল এই দুনিয়াতে তাকে অবশ্যই সেরক মুক্ত থাকতে হবে প্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট আজকে সুপারিশ নিয়ে যারা হৈ হুল্লুট করছেন আপনাদের কাছে অনুরোধ করব বিষয়গুলো গুরুত্ব দিয়ে বুঝুন এখানেই সময় রয়েছে আমাদের আল্লাহ আলমিনের কাছে প্রত্যাবর্তন করার ফিরে আসার আমাদের দিন আমাদের আর কোনো সুযোগ থাকবে না সুতরাং ফিরে আসতে পারলেই আমরা হৃদায়তের আলো লাভ করতে পারলাম তাই বলছি একজন আদর্শ মুসলিম ব্যক্তি তিনি সাফাহাতের সৌভাগ্য লাভ করার জন্য শির্ক মুক্ত থাকবেন যদি শির্ক কোনো ব্যক্তি করেন শির্ক মুক্ত যদি না থাকেন কিয়ামতুদ্দিন সাফাহাত পাওয়ার কোনো সুযোগ নেই এটাই রসুল্লাহ সোল্লা স্পষ্ট করে বলে দিয়েছেন হাদিসের মধ্যে এসেছে আবু হুরার প্রশ্ন করলেন ইয়া রসুল্লাহ হে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম কিয়াহতুর কোন ব্যক্তি আপনার সাফাত লাভ করার মাধ্যমে সৌভাগ্যবান হবে কে সেই ব্যক্তি যে দিন আপনার সাফাত পেয়ে সৌভাগ্যবান হবে রসুল্লাহ বলেছেন ওই ব্যক্তি যে আল্লাহ আবুল্লা আলমীর ইবাদত করবে এবং শিখ মুক্ত থাকবে সহিস্তিমা আকির মধ্যে রসুল্লাহ বলেছেন দিন শুধুমাত্র তারাই ক্ষমা এবং সাফাহাত লাভ করতে পারবে যারা শিখ মুক্ত থাকবে আল্লাহ রাবুল আলমিনের ইবাদতের ক্ষেত্রে কখনো শির করবে না তাই এটি অন্যতম শর্ত যারা আজকে শির করছেন আল্লাহরুল আলমিনের ইবাদতকে আল্লাহর মাহলুকাতের মধ্যে দুর্বল নিকৃষ্ট মাহ দুর্বল নিকৃষ্ট সৃষ্টিকে আল্লাহরাবুল আলমীর ইবাদত বিতরণ করে দিচ্ছেন বন্টন করে দিচ্ছেন কে আমাদের দিন সাফা থেকে মাহরুম হয়ে যাবেন বঞ্চিত হয়ে যাবে একটু চিন্তা করুন একটু বিবেচনা করুন কেয়ামতের দিন এই কাজটুকু আপনাদের জন্য কতটুকু জঘন্য হয়ে যাবে দাবি করছেন সাফায়াত লাভ করবেন আমরা দাবি করছি যে আমরা রসুল সাল্লা উলি সালামের সাফাহাতের মাধ্যমে ধন্য হব ব্যাপারটি এমন নয় ধন্য হওয়ার কোনো সুযোগ নেই এই জন্য সুযোগ নেই যেহেতু রাসুল সাল্লা উল্লি সাল্লাম আমাদেরকে আগেই জানিয়ে দিয়েছেন যে না সুপারিশ আপনার কপালে নেই যদি শিরকি লিপ্ত হয়ে থাকেন কবরে গিয়ে সিজদা করেন কোনো ব্যক্তিকে সিজদা করেন কোনো ব্যক্তির জন্য মান্যত করেন কোনো ব্যক্তিকে নিজের জন্য পরিত্রাণকারী হিসেবে গ্রহণ করেন কোন ব্যক্তির কাছে নাজাত করেন তাহলে তাহলে আর কোন সুযোগ পেলেন সাফাতেরাম সাফাহ থেকে মাহরুম হয়ে গেলেন বঞ্চিত হয়ে গেলেন বরং শুধু সাফাত থেকে মাহরুম হবে ব্যাপারটি এমন নয় বরং কোন ব্যক্তি যদি সত্যিকার ভাবে এই শীর্ষরত অবস্থায় আর যদি মৃত্যু হয়ে যায় আল্লাহ থাকে আছে তো ব্যক্তি জাহান্ন হয়ে যাবে আর জান্নাত পাওয়ার যদি আমরা সত্যিকার পূরণ করতে না পারি তাহলে কিন্তু রসুল সাল্লা ইসলামের সাফাতের যে কথা বললাম যে কেয়ামতদিন রসুল সাল্লাহ ইসলাম সুপারিশ করবেন কবিরা গুণাকারী ব্যক্তির জন্য সেদিন কিন্তু আমরা সৌভাগ্যবান ব্যক্তিদের মধ্যে গুণাটুকু তার সমস্ত আমলকে বরবাদ করে দেবে তাহলে কিন্তু সে সত্যিকার ভাবে সাফা থেকে মাহরুম হয়ে গেলেও সেও সাফাত লাভ করতে পারবে না সুপ্রিয় দর্শক ভাই বোনেরা সময় হলো বিরতির बंदा मुशरिक ও কাফলের মাঝে পার্থক্য হলো সালা ত্যাগ করা সহি মুসলিম প্রথম খন্ড ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক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 देख अर्धांगिनी नांगी रविवार रेटाय रंगुवे बहुबार कर लाल नील सबुज आकाशी बेगुनि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 देख जीवन रंगल कत कार्यक्री भावे मोम बंदा निजेटी इसलामी रंगे रंजित कर जीवन रंग धनु ইসলামের সাফাত যদি ফেতে হয় সে ফাতের জন্য তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সত্যটি পূরণ করতে হবে এবার আসুন তিন নম্বর আমরা আলোচনা করব কবিরা গুনা সম্পর্কে আলোচনার পাশাপাশি প্রসঙ্গত সবিরা গুনার কথাটি এসে যায় কবিরা গুণা এবং সৈরা গুনা মূলত আপেক্ষিক এবং আনুপাতিক আসে তাকু কবি বলেছেন তুমি অপরাধের দিকে দেখো না অপরাধ যদিও তোমার কাছে ক্ষুদ্র হয় ছোট হয় অপরাধ যদিও তোমার কাছে নবণ্য হয় ফান্দুর মানে আসাই তুমি দেখো তুমি কার অবাধ্য হয়েছ অবাধ্যতা তো বহিয়ান আল্লাহ আসমান যে আসমানের মালিক তার অবাধ্য যদি কোনো ব্যক্তি হয় তাহলে তার জন্য সুগিরা গুণা আমরা সুগিরা গুণা কিন্তু এই গুনাটুকু সত্যি কথা হচ্ছে এই যেই পরিচয় হোক না কেন আদর্শ ব্যক্তি গুনাহের বিষয়গুলো বুঝবে পরিহার করবে বর্জন করবে সুগিরা গুণা কেন এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সুগিরা গুণা হতে মাপ পেতে হলে কবিরা গুণা বর্জন করা সত্ত এই পয়েন্টটি আমাদের জানতে হবে সুপ্রিয় দর্শক বাইবেরা মানে আমরা তো সুগিরা গুণা অনেকের হয়ে যায় অনেক সময় ইচ্ছায় গুণা হয়ে যায় অনেক সময় অনিচ্ছায় গুণা হয়ে যায় তাই সুগিরা ব্যাপক অনেক বেশি এই যে সুগিরা যেগুলো থেকে নিজেকে মুক্ত রাখতে হবে এই বিরত রাখার চেষ্টা করাটা একজন আদর্শ মুসলিম ব্যক্তির কাজ এই কাজ কেন এই জন্য এটি অপরিহার্য হয়ে গেছে। যেহেতু কবিরা গুনা বর্জন করলেই আমরা সবিরা মাপ পাব তাই কবিরা গুণা যদি কোনো ব্যক্তি বর্জন না করে তাহলে তার সবিরা গুণা কিন্তু আর আল্লাহবুল্লাহিন ক্ষমা করবেন না তখন তাকে সুদ আসলে দিতে হবে সুদ এবং আসল দুইটাই দিতে হবে না অর্থাৎ কবিরা গুনা বর্জন যদি কোন ব্যক্তি না করে তাহলে তার সুগিরা গুনা ক্ষমা করা হবে না তখন সুগিরা মধ্যে তাকে আল্লাহ রাজ্য আর যদি আল্লাহামের মাধ্যমে সুগিরা গুন আল্লাহ রাবুল আলমিন ক্ষমা করে তাই আমরা এই কাজটুকু করবো এই শতটুকু পূরণ করার জন্য চেষ্টা করব। এই মর্মিল্লাহমের অনেকগুলো আদি হয়েছে শুধু একটি হাদিস আমরা আলোচনা করতে চাই হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরার রাজি আল্লাহন তিনি বলেন রসুল্লাহাদ করেছেন পাঁচ ওক্ত সাল এক অক্ত থেকে আরেক অক্ অনুরূপভাবে এক জুমা থেকে আরেক জুমা এই দুইয়ের মধ্যবর্তী যে সময় রয়েছে এই মধ্যবর্তী সময়ের জন্য কফু অর্থাৎ মধ্যবর্তী সময়ের যে সুগীরা গুনা গুলো রয়েছে সুগিরা গুনাগুলোর জন্য কাফারা সুরুফেল শর্ত হচ্ছে কবিরা গুনা করা না হবে যদি কবিরা গুনা করা হয় কোন কারণে কবিরা গুনা লিপ্ত হয়ে যায় তাহলে তার এই সুগিরা গুনা আলম ক্ষমা করবেন না তাহলে সুগিরা গুণা তার কাফারা হবে না এজন্য এই শর্তটি খুব গুরুত্ব দিয়ে রসুল্লাহ জানিয়ে দিয়েছেন আমরা অনেকেই কথা যখন শুনি আমাদের জন্য গুনা ক্ষমা করে দেওয়া হবে আমাদের মাফ করে দেওয়া হবে তখন আমরা আসুস্থ হই খুব আনন্দ পাই কিন্তু শর্তের কথা যখন আমরা বলবো তখন অনেকেই দুঃখিত হবেন যে না এত সম্ভব হল না চেষ্টা করুন একজন আদর্শমুস্ত ব্যক্তি সত্যিকার যদি সংকল্পবদ্ধ হয় সত্যিকার যদি আল্লাহ রাবুল আলমিনের প্রতি তার ইমানকে মজবুত করে দৃঢ় করে তাহলে তার জন্য এটি খুব কঠিন কাজ নয় যে সে আল্লাহ হাবুল আলমিন যে কাজগুলোকে গবিরা গুণা ঘোষণা করেছেন যে কাজগুলোকে আল্লাহ রাবুল আলমিন তার জন্য গর্ভিত করে নিষিদ্ধ করেছেন সে কাজগুলো সে বর্জন করতে পারবে না বরং এটা সত্য কথা যে সে এই কাজগুলো বর্জন করতে পারবে এবং বর্জন করা তার জন্য সহজ হবে যদি সে সত্যিকারভাবে এই সংকল্পে নিজেকে দৃঢ় প্রত্যই সাব্যস্ত করতে পারেন প্রমাণ করতে পারেন এটি তিন নম্বর পয়েন্ট আদর্শ মুসলিম ব্যক্তিকে এই জিনিসটুকু বুঝতে হবে সুপ্রিয় দর্শক ভাই বোনেরা প্রসঙ্গত একটি বিষয় ছেড়ে গেলে ভুল হয়ে যেতে পারে তাই সেই বিষয়টি আবার তুলে ধরছে সেটা হলো এই কথা থেকে কথা বুঝার সুযোগ নেই যে মনে হয় সুগিরা গুণা করার জন্য অনুমোদন রয়েছে না বান্দা যখন বেশি পরিমাণে সুগিরা গুনা করে ইবনে আব্বাস রদি আলাহ থেকে বর্ণিত একটি মহকুফ আসার থেকে বর্ণিত হয়েছে এভাবে যে বান্দা যত বেশি সুগিরা গুনা করবে আল্লাহ সালাহ এর যখন সুগরা গুণা নিয়মিত করতে থাকবে অকন্টিনিউস করতে থাকবে অবিরিত করতে থাকবে সুগরা গুনার উপর যখন অব্যাহত থাকবে তখন সেটি আর সুগিরা গুণা থাকে না সেটা কুবিরা গুণা রূপান্তরিত হয়ে যায় তাই এই ধারণা করার সুযোগ মোটেও নেই যে আমরা না সুগিরা গুনা গুলো করার জন্য আমাদের মনে হয় অনুমোদন রয়েছে এখানে ওই সমস্ত সুগিরা গুনাগুলোর কথা বলা হচ্ছে যেই সুগিরা গুনাগুলো বান্দার ইচ্ছার বাইরে out of control তা নিয়ন্ত্রণের বাইরে যে সমস্ত গুনাহগুলো তার জন্য তার হয়ে যায় যে গুনাহগুলো তো সে লিপ্ত হয়ে যায় সেখান থেকে বের হওয়া তার জন্য কোনো সুযোগ থাকে না সেই সবীরা গুনাহগুলো কথা বলা হচ্ছে তাই আদর্শ মুসলিম ব্যক্তি সত্যিকারভাবে এই বিষয়টি উপলব্ধি করবেন তিনি এটা বুঝবেন যে না আমার জন্য গুলো তো সুগিরা গুনার নেই যে না এখানে উনি আলোচনার মূল কথা হচ্ছে যে কবিরা করতে হবে কবিরা গুনাগুলি বর্জন করতে হবে এর অর্থ হচ্ছে সগিরা গুনার জন্য আমাদের অনুমোদন রয়েছে না এই কথা বুঝার কোনো সুযোগ নেই আল্লাহ রব্বুল আলমিন বান্ধাদেরকে মূলত গুনা করতে নিষেধ করেছে সুতরাং সগিরা গুনাকে তুচ্ছ জ্ঞান করার অবজ্ঞা করার অবকাশ মোটেও নেই একজন আদর্শ মুসলিম ব্যক্তি কখনো এই চিন্তা করবেন না যে না আমি সগিরা গুনা করতে পারি অসুবিধা শেষ কারণ আহল তাহাকিক মাহকিক কুলাম কালাম বলেছেন গুনার মধ্যে আল্লাহ রাব্বুল আলমিনের অবাধ্যতা রয়েছে ঠেলে দিল তাই আদর্শ মুসলিম ব্যক্তি নিজেকে গুমরাহির দিকে ঠেলে দেওয়ার কোন সুযোগ নেই যেহেতু প্রত্যেকটি অপরাধের মধ্যে প্রত্যেকটি গুনায়ের মধ্যে সেটি যে পর্যায়ের গুনা হোক না কেন প্রত্যেকটি মধ্যে মূলত আল্লাহ সুবানু তার অবাধ্যতা রয়ে গিয়েছে আল্লাহ রবুল অবাধ্যতা থেকে যাওয়ার অর্থ হচ্ছে আপনি আল্লাহ রবুলের অবাধ্যতায় চলে যাচ্ছেন আনুগত্য থেকে বেড়ে যাচ্ছেন যদি আল্লাহ থেকে যায় তার জন্য মোটেও উচিত নয় যে সে আল্লাহ রবুল আলমিনের কাছে তবা না করে ক্ষমার আশা করতে পারে তখন আপনার জন্য এই গুনাগুলো কঠিন অবস্থায় চলে যাবে আর সেখানে যদি ইন্টেনশান লেগে যায় এর সাথে যদি ইন্টেনশান মানে সম্পৃক্ত হয়ে যায় তাহলে কিন্তু সেটি আর ছগিরাগুণায় থাকলো না বরং সেটা কবিরা গুণা হয়ে যেতে পারে আশঙ্কা রয়েছে এটি আল্লাহ রব্বুল আলমিনের ইচ্ছায় অবাধ্য তাজ হয়ে যেতে পারে তখন বান্দা কবিরা গুণা লিপ্ত হয়ে যাবে তাই অনুরোধ আদর্শ মুসলিম ব্যক্তিকে অবশ্যই এটি জানতে হবে যে সুগীরা গুণা করার অনুমোদন নেই এখান থেকে কিন্তু সুগিরা গুণা করার অনুমোদন বের করার কোনো সুযোগ নেই বরং আমরা কবিরা যেভাবে বর্জন করবো ঠিক সেভাবেই সগিরা গুণা বর্জন করবো কিন্তু আমাদের একটি বিষয় এখানে হবে সেটি হচ্ছে সুগিরা গুণা থেকে যদি মাপ পেতে চাই আর সগিরা জন্য যদি আমাদের আমলগুলোকে গুলোকে কাফারা হিসেবে গ্রহণ করতে চাই যে আমুলগুলোকে রসুল্লাহাম আলী আসালাম আমাদের সুগিরা গুনহার জন্য কাফারা হিসেবে উল্লেখ করেছেন সেই আমলগুলো যদি কাফারা হিসেবে আমরা গ্রহণ করতে চাই তাহলে আমাদের শর্ত হচ্ছে আমরা কবিরা গুনা করতে পারবো না তার মধ্যে জুমার সলাদকে কন্টিনিউ করা এক ঝুমা থেকে আরেক জুমা এটি কফ্ফারা সরুফ প্রত্যেকটা নামাজকে কন্টিনিউ করা এক নামাজ থেকে আরেক নামাজ এটি কাফারা সরুফ তারপরে আলরা এক উমরা থেকে আরেক উমরা এটি কাফারা শরুফ তারপরে মদান মাসের শিয়াম এক সিয়াম থেকে আরেক সিয়াম এটি গুনার জন্য কাফারা সরুফ এখান থেকে আমরা বুঝতে পেরেছি রসুল্লাহম আমাদেরকে যে দিক নির্দেশনা করেছেন সেটি হল এই বাদুতগুলো মূলত একটি এবাহাদ থেকে আরেকটি ইবাহত বান্দার জন্য প্রথম এ থেকে আরেকটি ইবাদত পরবর্তী মধ্যবর্তী সময়ের সগিরা গুনার জন্য তখন কা ফাঁড়া হবে যখন বান্দা সত্যিকারভাবে ভাবে কবিরা বর্জন করবে কবিরা গুনহা বর্জনের এই শর্তটুকু যখন বান্দা পূরণ করবে তখন আল্লাহ সুবাহ তালা তার সগিরা গুনগুলোকে ক্ষমা করে দেবেন তখন সে সুবিধা গুনাগুলো থেকে নিজেকে মুক্ত করে নিতে পারবে এই জন্য আদর্শ মুসলিম ব্যক্তি এই বিষয়গুলো সত্যিকার উপলব্ধি করবেন তিনি বুঝতে পারবেন যে আমি যদি এই বাহত্বের মাঝে যদি কোনো কবিরা করে ফেলি তাহলে আমাকে অবশ্যই দ্রুত তহা করে হবে এই কারণে রসুলুল্লাহ সুল্লাহ ইসলাম হাদিসের মধ্যে বলেছেন বুঝার্লদি আল্লাহিত হাদিসের মধ্যে সই মস্তিমের রায়ের মধ্যে এসে রসুল্লাহ আসসালামের সাথে করেছেন যে তুমি যদি কোনো গুনাহের কাজ করে ফেলো আমিল তাহলে মিটে দিবে বুঝে দেবে তাই যদি কোনো কারণে কোনো গুন হয়ে যায় ওই গুন আমাকে আদায় করে দিতে হবে আর একটি গুনায়ের কাফারা হচ্ছে আল্লাহ ওই গুনের পরে বাদ্দা যদি কোন একটা এখানে বিদায় নিতে হচ্ছে ইনশাআল্লাহ আগামী পর্বে আপনাদের সাথে শেয়ার করব বিষয়গুলো নিয়ে আগামী পর্বে আপনাদের প্রত্যাশায়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 শান্তির জন্য ইসলামের অবদান সমাজে শান্তি প্রতিষ্ঠায় ইসলাম সম্প্রচার সকাল বাংলায়। পরিচর্যা ছাড়া কোন জিনিসই তার সৌন্দর্যতা টিকে রাখতে পারে না ঠিক তেমনই ইমান ও আমলের পরিচর্যা ছাড়া একজন মোমিনো তার লক্ষ্য উদ্দেশ্যে পুজতে পারে না দর্শে আমার সাথে থাকুন দেখুন রিয়াজুসলে আজ সন্ধ্যা ছটায় পুনঃ সম্প্রচার দুপুর বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়